বাংলা মানবতা সমাধান والسلام প্রিয় দর্শক বৃন্দ দুটি দর সম্রা একটি বিষয়কে কেন্দ্র করে শুনে এসেছি বিষয়টি ছিল ভালোবাসা যে ভালোবাসা আল্লাহ সুবাহানা হুয়াচা আল্লার জন্য কিভাবে হবে এবং এ ভালোবাসা রসুল সাল্লাহ আলী হোসাল্লাম এর জন্য কীভাবে হবে সে প্রসঙ্গে আমরা সেই দুটি দর্শক কিছু আলোচনা শুনেছি আমরা একটি হাদিস শুরু করেছিলাম যে হাদিসটি শহেব বুখারি এবং মুসলিমে এসেছে আল্লাহ রাসুল সাল্লাহু আলি হোসাল্লাম বলেন সালাং কুন্নাফিহিজাদিহিনা হালাওয়ালি তিনটি বৈশিষ্ট্য তিনটি গুণ যার মাঝে পাওয়া যাবে সে ইমান এর যে মজা ইমানের যে স্বাদ সেটি সে বুঝতে পারবে ইমানের স্বাদ সে অনুভব করতে পারবে ইমান কোনো খাদ্যদ্রব্য নয় ইমান কোনো পানীয় দ্রব্য নয় যে সেটা খাদ্য ও পানীয়র মতো একটা স্বাদ পাওয়া যায় এই ধরনের নয় বরং ইমান তার চেয়েও আরো গভীর বিষয় তার চেয়েও আরও কঠিন বিষয় কারণ খাদ্যদ্রব্যের স্বাদ মানুষ যখন তখন নিতে পারে আবার যখন তখন সেটা ভুলে যায় কিন্তু ইমানের স্বাদ কখনো ভুলার নয় যার মাঝে ইমান প্রবেশ করেছে ইমানের স্বাদ যে পেয়েছে সেই স্বাদ কখনও ভুলতে পারে না কারণ খাদ্যদ্রব্যে বিভিন্ন রকমের রয়েছে একটা খাদ্য আমি খেলাম তার স্বাদ আমাকে খুব ভালো মনে হলো এর চেয়ে আরেকটা ভালো খাদ্য যখন এসে যায় তখন মনে হয় ও খাদ্য কেমন ছিল তার চেয়ে এটা কত আরো সুস্বাদু হয়ে কিন্তু ইমান এমন একটা বিষয় ইমানের স্বাদ যার মাঝে এসে যাবে এর চেয়ে বেশি সাদের আর কোনো পৃথিবীর বুকে বিষয় নেই। এর বেশি সাদের আর কাজকর্ম পৃথিবীর বুকে নেই যে ব্যক্তি ইমানের স্বাদ অনুভব করতে পারবে সেই ব্যক্তি হলেন প্রকৃত ইমানদার তিনি হলেন প্রকৃত ইসলাম ও ইমানের পথে প্রতিষ্ঠিত এবং তিনি ইনশা আল্লাহ আখেরাতে তার জন্য জান্নাতুল ফের দাউস অপেক্ষা করছে আসুন আমরা সেই জান্নাতুল ফের দাউস পেতে আমরা যেন আমাদের ইমানকে এমন পর্যায়ে নিয়ে যেতে পারি যে আমরা সত্যিকারী ইমান এর স্বাদ অনুভব করতে পারব আল্লাহ রসুল সাল আলী হুসাল্লাম তিনি কিছু বিষয় উল্লেখ করলেন যে বিষয়গুলি বা যে বৈশিষ্ট্যগুলি কোনো ব্যক্তি যদি অর্জন করতে পারে তাহলে সে অবশ্যই ইমানের স্বাদ অনুভব করতে পারবে তাহলে আমাদের এখন জানা দরকার সেই বৈশিষ্ট্য গুলি কি বলছেন করতে পারবে সে তিনটি বৈশিষ্ট্যের মধ্যে প্রথম হলো পৃথিবীর সব চেয়ে তার কাছে প্রিয় হবে দুইজন শুধু একজন হলেন খালেক হিসাবে আল্লাহ সবহান আরেকজন হলেন মখলুক হিসাবে মখলুকের মধ্যে দুজনের চেয়ে অন্য কোনো কিছু তার কাছে কখনো প্রিয় হবে না এই গুণটি এই যোগ্যতা যখন তার মাঝে অর্জন হবে তখন সে অবশ্যই ইমান এর স্বাদ অনুভব করবে আমরা যদি লক্ষ্য করি সাহবাই কেরামদের সেই কথা घटना बेल रजियाल्लाहुम सौंदर मूल्यवान जिन प्रवेश कर चेहरा आकृति जेधरण होना सुबह सब चे विषय ईमान विषय বেল আলী আল্লাহ আনহুর কাছে যখন আল্লাহ সবচেয়ে প্রিয় হলেন তার কাছে যখন দিয়ে বুকের উপর আরো বিশাল পাথর চাপিয়ে দিয়ে যখন বলা হলো উকফর মুহাম্মদ মুহম্মদের প্রতি তুমি অস্বীকার করো মুহম্মদ বিশ্বাস করো না আল্লাহকে অস্বীকার করো বিশ্বাস করো না বাপদাদা যে ধরনের অগণিত অসংখ্য প্রতিমার পূজা করে থাকি মাবুদ গ্রহণ করে থাকি সেরকমই চলো কত বড়ই শাস্তি আসুক না কেন গ্রহণ করে নিতে প্রস্তুত, সেই সেই যেন। ইমানের মজা এত মজা সেই মজার কাছে জ্বালা যন্ত্রনা কিছুই না ইমানের স্বাদ ইমানের মজা এত মজা সেই মজার কাছে এই উত্তপ্ত মরুভূমির বালুর উপর শোয়াই দিয়ে বিশাল পাথর তার উপর চেপে দিয়ে এ ব্যথা তার কাছে কিছুই না ইমানের মজাটা তার কাছে দিচ্ছেন অন্য কিছু আর তিনি গ্রহণ করছেন না কত জ্বালা যন্ত্র না সেগুলি যেন তার কাছে কিছুই মনে হয় না কারণ তার কাছে আল্লাহ সব তাল ভালোবাসা এত ভালোবাসা दु जन आल्लासूल जो, जो, जो तार अदिक प्रिय होर चेहर क्यों प्रियनाल्लासुलर चेहरा प्राधान्य से कखो दीते তাহলেই সে ইমানের স্বাদ ইমানের মজা আসলে অনুভব করবে আমরা জানি আরো অনেক বিষয় অনেক সাহাবিদের ঘটনা রয়েছে প্রসিদ্ধ হানজালা যাকে আকাশের এই সাহাবি হানজাল আরবুল আলামিন তাকে দিলেন একজনকেই একজন মানুষকে একজন সাহাবিকেই শুধু আকাশের ফেরস্তারা তাকে তুলে নিয়ে ফরজ গোসুল করালেন তিনি হলেন সেই হানজালা সাহাবি হানজাল আরিয়ালু কিভাবে তাকে মর্যাদা দেওয়া হল কিভাবে এই মর্যাদা পেলেন এই মর্যাদা পেলেন তিনি যখন আল্লাহ এবং তার রসুলকে সবচেয়ে আল্লাহ এবং তার নির্দেশ আসলে আর কিছুতে থাকার নেই এই ইমান তার মাঝে যখন তৈরি হয়েছিল সেই ইমানের উপরেই তিনি যখন বিদায় নিলেন আল্লা রাবুল আলমিন তাকে এই মর্যাদা দিলেন সব ত্যাগ করে তিনি আল্লাহর নির্দেশ আল্লাহ রসুলের নির্দেশ जेहेतु सब चलबाशी अतएव कर गोसल कर मत समय पान नहीं आल्लास निर्देश देरी कर सूझ नहीं बर छुटे शुद्ध अल्लाह सुबहाना आला कौन अवस्थाएर এই জন্যে আল্লাহ রবাহ আলমিন তাকে কিসের মজা ছিল তার মাঝে আল্লাহ ভালোবাসার মজা মজা ছিল তার মাঝে আল্লাহ সুবাহ আল্লাহর ভালোবাসার মজা তো এই মজা এই সাদ যখন কোন ব্যক্তি অনুভব করবে তখন তার কাছে সব কিছুই না এগুলি দুনিয়া কিছুই না তার কাছে যদি আল্লাহ এবং তার রাসুলের ভালোবাসার মজা ইমানের মজা সে অনুভব করতে পারে আল্লাহ রসুল সালাম বলছেন বিষয় তিনটি যার মাঝে আসবে সেই ইমান এর মজা ইমানের যে সাদ একটা রয়েছে সেটা অনুভব করতে পারবে একজন মহিলা সাহাবি মেয়ে মানুষ অহুদের ময়দানে আল্লাহ রসুল সাল আলী হুসাল্লামকে যখন কঠিন আক্রমণ করা হলো এই মুহূর্তে শয়তান से मानुषर माजे मिथ्या संबाद छड़े दिल जो मोहम्मद सलिल्लम के ओहूद मैदान हत्या जो छुटे आसचन एक जिन महिला अल्लाह रसुल्लामें हत्या सब चेला रसुल्लाम के भलोबासन एर प्रमाणा जीवन शेष मुहूर्त हल्ले देखा करूँ তিনি ছুটছেন উহদের ময়দানের দিকে প্রিয় বন্ধুরা আমরা একটু ছোট্ট বাকি আলোচনা আকাশের রং আমরা জীবনে বহুবার উপভোগ করেছি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 জানুন কত কার্যকরী ভাবে মোমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের রং ধনু কাল রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস বাংলায় বাংলায় ডায়ালগ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 তার রসুলকে সবচেয়ে ভালোবাসলে তখন এই ইমান এর মজা ইমান এর স্বাদ পাওয়া যায় আমরা একটি ঘটনা বলতে চাচ্ছিলাম সেটি হল একজন মহিলা সাহাবি মেয়ে মানুষ ওহদের ময়দানে আল্লাহ রসুল সাল্লাম কে যখন কঠিনভাবে ভাবে আক্রমণ করা হলো এই মুহূর্তে যখন যেখানে সেখানে ছড়িয়ে গেল ছুটে আসছেন একজন মহিলা সাহাবি যে আল্লাহ রসুল সাল্লাহ তাকে হত্যা করা হয়েছে তিনি যে সবচেয়ে আল্লাহ রসুল সাল্লামকে ভালোবাসেন এর প্রমাণটা দেখুন তাকে হত্যা করা হয়েছে হতে পারে না জীবনের শেষ মুহূর্ত হলেও আমি একবার তাকে দেখা করু তিনি ছুটছেন উহুদের ময়দানের দিকে মানুষ জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছে তুমি আমি যাচ্ছি সেই ওহুদের ময়দানে তুমি জানো না যে অহুদের ময়দানে তোমার স্বামী যুদ্ধে অংশগ্রহণ করেছিল তিনি শাহাদ বরণ করেছেন স্বামী শাহাদ বরণ করা এত সহজ নয় তিনি জবাব দিচ্ছেন কিন্তু কথাই আল্লাহ রাসুল সাল্লাম আমি দেখা করব করবো আল্লাহ রসুল সাল্লাহামকে আবার আরেকজন জিজ্ঞাসা করছেন তুমি কোথায় যাচ্ছ যে আমি যাচ্ছি আল্লাহ রসুল সাল্লাম কে দেখতে তুমি কি শোনো নাই অহুদের যুদ্ধে তোমার বাবা অংশগ্রহণ করেছিলেন তিনি শাহাদ বরণ করেছেন তিনি বিদায় নিয়ে চলে গেছেন বলছেন কিন্তু কোথায় আল্লাহ রসুল সাল্লাম স্বামী বিদায় নিয়ে গেলেন কোনো কথা নেই ব্যথা নেই মাথায় ব্যথা হলো আল্লাহ রাসুল সাল্লাম বিদায় নিয়ে গেলেন কিনা তিনি আছেন কি বাবা বিদায় নিয়ে চলে গেলেন বেথা নেই মাথায় বেথা হলো আল্লাহ রসুল আছেন না তিনি বললেন তুমি কি শোনো নাই এহুদের ময়দানে তোমার সন্তান কলিজার টুকরা যুদ্ধে অংশগ্রহণ করেছিল সে মারা গেছে শাহাদ বরণ করেছে জবাব দিচ্ছে না ইন্না কথায় আল্লাহ রসুল্লাহ আল্লাহ স্বামী বিদায় নিয়েছে পিতা বিদায় নিয়েছে সন্তান বিদায় নিয়েছে সব বিদায় নিয়েছে আল্লাহ রসুল বলেছেন না তোমাদের মাঝে পরিপূর্ণ ইমানদার হতে পারে না যতক্ষণ না তার কলেজার টুকরা সন্তানের চেয়ে শ্রদ্ধার পাত্র পিতার চেয়ে এবং সকল মানুষের চেয়ে আমি অধিক প্রিয় যতক্ষণ না হতে পারি বাস্তবেই তাদের কাছে সাহাবাই কেরামগন সেভাবেই আল্লাহ রসুল সাল্লামকে গ্রহণ করেছে ছোট চলছেন ওভুদের মাঠে গিয়ে কিছু সাহাড়া দেখালেন যে অমুক জায়গায় আল্লাহ রাসুল সালাম সেখানে আছেন গেলেন আল্লাহ আল্লাহ রাসুল সালাম দেখলেন দেখে তার হৃদয় ঠান্ডা হল তিনি বললেন বা আল্লাহ রসুল সাল্লাহ বহু মুসিবতের কথা শুনেছি বাবা হারিয়ে গেছে সেই মুসিবতের কথা শুনেছি সন্তান হারিয়ে গেছে সেই মুসিবতের কথা শুনেছি স্বামী হারিয়ে গেছে সেই মুসিবতের কথা শুনেছি কিন্তু আল্লাহ রাসুল সাল্লামকে সর্বোচ্চ ভালোবাসা প্রিয় বন্ধুরা আল্লাহ রাসুল সাল্লাম এই জন্যই বলছেন যে সালা সুমনাফিদা বিহিন ইমান যার মাঝে এই তিনটি বৈশিষ্ট্য পাওয়া যাবে সেই ইমান এর স্বাদ ইমান এর মজা অনুভব করতে পারে তার মধ্যে একটি হলো আল্লাহ এবং তার কাছে দ্বিতীয় যে বৈশিষ্ট্য সে বৈশিষ্ট্যটি হলো এই সেই গুণটি হলো মানুষকে ভালোবাসবে শুধু আল্লাহ সব তাল সন্তুষ্টির জন্যে অন্য কোন উদ্দেশ্যে সে মানুষকে भल्के भलोबाशिव स्वार्थ नुद्ध एक उद्देश्य प्रति विश्व आल्लर प्रति विश्व अपनी आल्लर प्रति ईमानदारल्लामानदार ये अपना के भलोबाश आल्ला के सन्तुष्ट करशिष्ट्य जर मजे थे प्रकृतपक्षे ईमान मजा लाभ कर আর যে ব্যক্তি একজন অপরজনকে ভালোবাসবে হয়তো চাকরির স্বার্থে অথবা অর্থের স্বার্থে অথবা আরো কোনো পারিবারিক বা ইত্যাদি সম্পর্কের ইমান ছাড়া আল্লাহ ছাড়া যদি ভালোবে সেই ভালোবাসার মাধ্যমে আসলে কোনো মজা থাকে না যতক্ষণ আমি আপনার কাছে যেই অর্থের জন্য ভালোবাসছি অর্থটা যতক্ষণ না পাবো ততক্ষণ আপনাকে ভালোবাসছি অর্থ আজকে পেয়ে গেলাম কালকে থেকে আপনাকে চিনি না চাকরি আজকে পেয়ে গেলাম কালকে बाँ चोखे ता दिखे क्योंकि ईमान आल्ला उद्देश्य अर्थ दिलियो ना दिलियो अपनी नाकले जानको कम भाव मन हो बेचारा नी को विपद आपदे आर सहजोगा दीतेब किर उपकार करते चिंता भलोबासा एकम्र आल्ला आल्लहर सन्तुष्टिर उद्देश्य ही भलोबासा يقول الله الرسول صلى الله عليه وسلم سبعتن يذلهم الله يوم لا ظلاء إلا ظلوه سي كيامو تر قطعين ببشي خموية ديني الله رب العالمين شاتسرين منوشكي تار عرشير بشير چاياي استاندان كوربين زيدين كونو چايا تاك بنا شئي الله عرشير چايا سارا شئي شاتسرين منوشكي اكسريني هولو ورجلاني تحابا في الله اجتمعا عليه أو تفرقا امن دجن منوشك लक्ष्य सलाम्रल्लासा क्या मत से कठिन दिन छाय त स्थान दान कर फिर बंधुरा तमान सद पवार जो दिक्कत से विषय একজন অপরজনকে যে ভালোবাসবে সেই ভালোবাসার লক্ষ্য উদ্দেশ্য শুধু একটাই সেটা হলো আল্লাহ সুবাহ আলাকে সন্তুষ্ট করার জন্য তিনি খুশি হবেন এই জন্য তাহলে এই ভালোবাসা যার মাঝে অর্জন হবে যার মাঝে এই গুণটি থাকবে সত্যিকারই কোনো সন্দেহ নাই সেই ইমানের স্বাদ ইমানের মজা সে নিজে উপলব্ধি করতে পারবে যে কত ইমান মজার কত মজার বিষয় কারণ দুনিয়ার কোনো স্বার্থ সামনে রেখে সে ভালোবাসা স্থাপন করে নাই যার কারণে কোনো দিক দিয়ে তার ক্ষতি হলে ভালোবাসা ছুটে যাবে এমন না সেখানে যেন মজা পাচ্ছে তাকে কিছু দেওয়া না হলেও যেন সে মজা পাচ্ছে একটা আলাদা প্রিয় বন্ধুরা এরপরে তৃতীয় বিষয় আল্লাহ রাসুল সাল্লাম বলছেন ইমানের আরো একটি এমন পর্যায়ে যখন এসে যাবে মজা বুঝতে যে আল্লাহ যখন আমাকে জাহান নামের আগুন জাহান থেকে বের করে নিয়ে আসা মানে ইসলামের যখন আমি আসলাম এটাই হলো জাহান্নামের আগুন থেকে বের হয়ে আসা কারণ যে ইসলামের উপর নেই পৃথিবীর যে ধর্মেই হোক না কেন সে জাহান্নামের আগুনের মধ্যেই রয়েছে তো ইসলামে আসা মানেই হলো জাহান্নামের আগুন থেকে বের হয়ে আসা আল্লাহ যখন আমাকে জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে আসলেন এরপর আবার সেই কুফরির দিকে বা ইসলাম ত্যাগ করা কুফরির দিকে ফিরে যাওয়া এটা আমার কাছে অপছন্দনীয় তেমন হবে যেমন আমাকে যদি জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হয় এটাকে আমি যেমন অপছন্দ করি কোনোদিন চাইব না এই রকম যদি আমি ইসলাম থেকে আবার ফিরে যাওয়া এটাকে যদি না চেয়ে থাকি অপছন্দ করে থাকি এই ভাবটা যখন আমার মাঝে তৈরি হবে এই ভাবটা যখন আমার মাঝে সৃষ্টি হবে তখন আমি সত্যিই ইমানের মজা অনুভব করতে পার। আমরা যদি লক্ষ্য করি ওই সেই ইসলামের সর্বপ্রথম যিনি শাহাদ বরণ করেছেন মহিলাদের মাঝে সোমাইয়া রদিয়াল্লাহ তালা আনহা তাকে কিভাবে শহীদ করে দেওয়া হলো এত শক্ত ছিলেন ইমান ইসলামের উপর তাকে শুধু বলা হলো যে মৌখিকভাবেও তুমি কিছু বলো যে আমি মোহাম্মদ সাল্লাইকে অস্বীকার করি পৃথিবীর সেটাকে গ্রহণ করে নিতে আমি প্রস্তুত কখনো কেন তার ভিতরে সেই মোহাম্মদ সাল আলি সাল্লামের যে ভালোবাসা তার প্রতি যে ইমান তিনি যে ইমানের মজা অনুভব করছিলেন সেই মজাকে দূর করার জন্য পৃথিবীর কোন कष्ट जलाशिष्टी जो निजे मजे अर्जन करते विषय सृष्टि करतेब्ल आलमीन से प्रिय ब লেখক রো একটি তিনি বলছেন যে একজন মানুষের সালাদ বহু সালাদ আদায় করে রাত অনেক সালাদ নামাজ পড়ে এবং অনেক সে রোজা রাখে যতই আবাদত করুক না কেন তার মাঝে যদি চারটি বৈশিষ্ট্য অর্জন না হয় তাহলে আসলে সে ইমানের মজা পায় না চারটি বৈশিষ্ট্য কি একটা হলো কাউকে ভালোবাসলে শুধু আল্লাহর উদ্দেশ্যেই ভালোবাসবে কাউকে খারাপ জানলে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই তাকে খারাপ জানবে মানে এই লোকটা ইসলাম গরহিত করম লিপ্ত হয় অতএব একে আমি পছন্দ করব না এটা হবে শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ করবে আল্লাহ সন্তুষ্টির জন্যই তো যার মাঝে এই বৈশিষ্ট্যগুলি এসে যাবে কোনো সন্দেহ নাই সে ব্যক্তি ইমান এর মজা অনুভব করতে পারবে প্রিয় বন্ধুরা আসুন আমরা যে অধ্যায়টি শুরু করেছিলাম সেটি হলো ভালোবাসা তাই এ ভালোবাসা আল্লাহ সুবাহনতালের জন্যই হলো সর্বোচ্চ ভালোবাসা আর আল্লাহ আল্লা সুবাহনতার জন্য যে ভালোবাসা সেটি হচ্ছে তার কাছে নত হওয়ার তার কাছে ছোট হওয়ার ভালোবাসা এ ভালোবাসা অন্য কোনো মখলুকের জন্য প্রযোজ্য হতে পারে না অন্য কারোর জন্য সেটি হতে পারে না তিনি যেই হন না কেন কোনো রাজা বাদশাহ হন বা কোনো শক্তি হোক বা কোনো গৌস কুতুব হোক বা কোনো অলিয়া উলিয়া হোক কখনো সেটি হতে পারে না যদি হয় शेर और द्वित प्रकार जी भलो आल्लाखार्ज जन मानुष के भलबासा से क्षेत्र में मखलुकर मध्य प्रिय रसुलहम्मद सोल्लाम केरपर स्तर हिसाब से खोलाफा रशिदीन साहबाई करमगण तरह तब तरह पर जत ईमानदार तलबाजबो এভাবে আমরা ভালোবাসা স্থাপন করব, আমাদের ইমানকে মজবুত করে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি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 क्लो सामान्य एकहार होते महामूल्यवान